উত্তম আদর্শ ইমানের দিক নির্দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন গির সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে ব্যক্তি आल्लाह सामते हम देख रविवार सन्धार पांच टुन सम्प्रचार रत बारोटांगे पीट टी बांगलाय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 আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে ইসলামী আইনের নীতিমালা শীর্ষক আলোচনার আজকের এই পর্বে পৃষ্টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম আল অমরুবে মাকহা এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করা হয়েছে নিয়াতের উপর এবং কিভাবে নিয়াতকে পরিশুদ্ধ করা যায় এবং উপর এবং এই নীতির বাস্তবায়ন বা কি করে হতে পারে তার বিভিন্ন উদাহরণ আমরা পেশ করেছি এবং পাশাপাশি কিছু আরো ছোট নীতি আমরা পেশ করেছি যেটা এই নীতিরই অধীনস্থ নীতি বলে গণ্য আজকে আমরা আল অমরু বে মাক এর থেকে কিছুটা এক্সেপশনাল দুটো নীতি আমরা আপনাদের সামনে পেশ করবো একটি হচ্ছে সময় হয়ে যাওয়ার আগে তাড়াহুড়ো করে কোনো কিছু সম্পাদন করে উদ্দেশ্য সেই জিনিসটাকে অর্জন করা ওকে বাহের যেহেতু সময়ের আগে সে করেছে এই জন্য তার নিয়ত যেটা সে করেছে সেটা থেকে তাকে বঞ্চিত করা হবে তাইলে এই কায়দার অর্থ হচ্ছে যে ব্যক্তি সময় হওয়ার আগে তাড়াহুড়ো করে কোনো কাজ করে যেহেতু এই তাড়াহুড়ো করাটা জন্য বৈধ ছিল না সেজন্য তাকে শাস্তি দেওয়া হবে ওই বিষয় থেকে তাকে বঞ্চিত করার মাধ্যমে ওকে বাহের মানি ওই বিষয় থেকে তাকে বঞ্চিত করার মাধ্যমে তাহলে যেটা সে চেয়েছে সেটা তাকে দেওয়া হবে না এখানে দেখা গেল যে নিয়তের কোনো সকল এসে দেখা যাচ্ছে কর্ম নিরূপিত হচ্ছে না তাহলে তার উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে প্রদর্শক যদি কেউ এমন কোন আত্মীয়কে হত্যা করে এই জন্যে যে তিনি মারা গেলে তাড়াতাড়ি করে তার সম্পদের ওয়ারিস তিনি হবেন জোর করে নেওয়ার কোন বিষয় নেই কিন্তু ওয়ারিস হওয়ার জন্য তিনি তাকে হত্যা করলেন এই হত্যা করাটা তার জন্য একটা অপরাধ ছিল কিন্তু ওয়ারিস থেকে বঞ্চিত হবেন হবে এজন্য যে এই লোককে সে তাড়াহুড়ো করে হত্যা করলো যাতে করে সে মিরাজ পায় এজন্য তার নিয়ত ছিল মিরাজ পাওয়া সে নিয়ত থেকে তাকে বঞ্চিত রাখা হবে এখানে দেখা গেল যে এই যে এক্সেপশনাল যে নীতি বা কায়দা এটা কিন্তু কমন না এটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা খারাপ এবং মন্দ চিন্তা করেছিল যারা খারাপ নিয়ত করেছিল যাদের নিয়ত ভালো এবং পরিশুদ্ধ ছিল না সুতরাং এইভাবে অন্য অন্য ক্ষেত্রে এটাকে কিয়াস করা যাবে না ডিডাক্ট করা যাবে না তাহলে এই ধরনের ক্ষেত্রে যেটা আমরা দুটো ধরণ পেশ করলাম এই ধরনের ক্ষেত্রের সাথেই শুধু এই কায়দাটা সীমাবদ্ধ থাকবে আর অন্যন্য ভালো যে কোনো কাজের ক্ষেত্রে অথবা স্বাভাবিক কাজের ক্ষেত্রে পারমিটেড কাজের ক্ষেত্রে ব্যক্তির নিয়দটা হবে इबादतर नैकट अर्ज्रे মানে হচ্ছে নিজের স্বার্থের উপর অন্য স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং আল কোরআন আল্লাহ যেমন তিনি গুণাবলী বর্ণনা করেছেন বলেছেন তারা নিজেদের উপর তাদেরকে তাদেরকে বলতে মহাজেদেরকে প্রাধান্য দেয় যদিও তাদের নিজেদের অভাব আছে অভাব থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয় অন্যদের স্বার্থকে প্রাধান্য দেয় নিজেদের স্বার্থকে তারা দ্বিতীয় তৃতীয় পর্যায়ে রাখে এটা একটা মহান আখলাক এটা ইসলাম তাদেরকে শিখিয়েছে কারণ কিছুকাল আগে তো আমরা দেখেছি তারা কীভাবে হানাহানি করত। স্বার্থের জন্য তারা খুন করে ফেলত মুহূর্তে কিন্তু এখন ইসলাম আসার পরেই ইমান আসার পরে নবী সাল্লা সাল্লামের পেগাম আসার পরে তাদের সবকিছু পাল্টে গিয়েছে এখন তারা অন্যের জন্য জান দেয় নিজের থেকে অন্যের কাছে সমর্পণ করে নিজের স্বার্থকে সে জলাঞ্জলি দেয় অন্য স্বার্থকে সে সম্পন্ন করার জন্য তুলে ধরার জন্য এই যে ইতার ইতারের এই কায়দার মধ্যে আমরা বুঝলাম যে এটা কোরবাতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে বা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে এই ইতারটা পার্থিব ক্ষেত্রে আমি এখানে একটা ভালো জায়গায় বসতে পারি কিন্তু আরেকজনকে বসতে দিয়ে আমি একটু খারাপ জায়গায় বসলাম আমি আরেকজনকে ভালো খাবারটা দিয়ে একটু মন্দ খাবারটা নিজে নিলাম ইত্যাদি সমস্ত ক্ষেত্রে এটা খুবই পছন্দনীয় একটা কাজ অত্যন্ত উত্তম আখলা আচ্ছা আর আমরা যে প্রথম অংশ বললাম যে কুরুবাতের ক্ষেত্রে ক্ষেত্রে ইতা উদাহরণটা কি তার উদাহরণ হচ্ছে যেমন অজু করতে হবে যেহেতু যাতে কোনো মতে আপনি রু করতে পারেন এক বাটি পানি কোনো মতে আপনি রু করতে পারেন এখন আর আশেপাশে কোথাও পানি নেই আরেক ভাই এসে বলল ভাই আমাকে আপনার পানিটা দেন আমি অজু করি তারাও দরকার আপনার দরকার আপনি কি এখানে ইশার করবেন কায়দা বলছে যে না আপনি এখানে নিজে অজু করবেন নিজে উজু করে ওই ভাই ভাইম করবেন যেহেতু ওই ভাইয়ের জন্য না না পাওয়া যাচ্ছে তখন করবে। এ হচ্ছে উদাহরণ যে ইবাদতের ক্ষেত্রে যে কোনো ইবাদত পালনের ক্ষেত্রে আমরা এখানে ইসার করব না ইসারের কোনো প্রয়োজন নেই কিন্তু এছাড়া দুনিয়ার আর যে কোনো প্রয়োজনে আমরা ইসার করতে পারি দর্শক মোটামুটি ভাবে আমাদের यह आलोचनार मध्य दिए बृहत एक आयदा तथा इसलामी आइने मूल नीतर उपरेपरे आलोचना शेष हलो आपकंड बृहत आकटी मैक्सिम अथवा कायदार ऊपर आलोचना करब से आल हम यु लैुल विश्क सन्देह द्वारा यकिन व प्रत्यय दूरीभूत होना रोहित होना चले जा तुले नया है কেউ কেউ জন্য বলেছেন আল ইয়াকিনুজাল বিশ্বাক লাইয়া বিশ্বাক অথবা লাইউজাল বিশ্বাক দুটোই হতে পারে অসুবিধা নেই যদিও লাইয়াজুল বিশ্বাক এটি বহুল প্রচলিত এবং সবার কাছে এটি গ্রহণযোগ্য তো এখানে প্রিয় দর্শক তিনটা শব্দ আমরা পেলাম ইয়াকিন ইয়াকিন মানে হচ্ছে প্রত্যয় জ বিশ্বাস আল কোরআন আল্লাহ তালা বলছেন অবিল আখিরাত হুম ই কেন আখিরাতের প্রতি তাদের জত্যয় রয়েছে সেই প্রত্যয়ের অর্থেই এখানে ইয়াকিন ব্যবহৃত লাইয়াজুল একটা বেসিস থাকতে হবে দলিল থাকতে হবে মানুষ তো এমনি এমনি না হয় সে চোখে দেখে অথবা তার কাছে শক্তিশালী দলিল পেশ করা হয় আল কোরআন আমাদের কাছে যেমন দলিল অতএব আমরা ইমানের সবগুলো রোকনের উপর অত্যন্ত দৃঢ়ভাবে প্রত্যয় পোষণ করি ইমান পোষণ করি কারণ আল কোরআনের চাইতে শক্তিশালী দলিল আর এই জগতে নেই কাজ দ্বিতীয় শব্দটা বিশ্বাস এই বিশ্বাসের জন্য আসলে দলিল লাগে না যদিও মুসলিম বিশ্বাস করে দলিলের ভিত্তিতে কারণ মুসলিম বিশ্বাস করে কোরআন সোনার ভিত্তিতে কিন্তু আমরা দেখি যে বহু মানুষ আছে যারা দলিল ছাড়াই ইচ্ছা মতো ধারণা বিশ্বাস পোষণ করে তারা সেটাকে আসলে ধারণা করে কিন্তু তারা বলে যে সেটা বিশ্বাস একজন লোক হয়তো বললো দেখো না যেহেতু অধিকাংশ মানুষ বিশ্বাসের ধারধারে না কিন্তু বিশ্বাসের বিষয় অটোমেটিক এটা আসতে হবে নাহলে হবে না আচ্ছা তৃতীয় বিষয় হচ্ছে আধ্যান্ন হচ্ছে একটা বিষয়ের দুটো দিক থাকে হবে না দুটো সম্ভাবনা থাকে বিপরীতমুখী এই দুটো সম্ভাবনার মধ্যে যেটা স্ট্রং বেশি সম্ভাবনা প্রবল ধর্মী সেটা হচ্ছে একটা ধারণা এটা হচ্ছে দান শাক হচ্ছে এ দুটোর মধ্যে যেটা দুর্বল সেটা হচ্ছে সন্দেহ আর ওয়াহাম হচ্ছে যেটা একদম কাল্পনিক যেটার কোন বাস্তবতাই নাই সেটা সন্দেহের থেকেও নিচে যাই হোক ওয়াহামকে পাতা দেওয়া যাবে না শাক আরেকটা শাকের বিপরীতে হতে পারে কিন্তু বিপরীতে কোনো শক্তি হিসাবে আবিভূত হবে না এবং শাককে এখানে সন্দেহ এখানে দেওয়া যাবে না। এবং শাকের মধ্যে যদি কন্ট্রাডিকশন দেখা দেয় তখন জনটা গ্রহণ হবে ইয়াকিন এবং শাকের মধ্যে যদি কন্ট্রাডিকশন বা বিরোধিতা দেখা দেয় সেক্ষেত্রেও ইয়াকিনটাকেই প্রাধান্য দিতে হবে এবং ইয়াকিনের উপরই থাকতে হবে এটাই মূলত কায়দার মূল কথা যে আমি আপনি যদি উপর থাকি অথবা কোনো কোনো ক্ষেত্রে উপর থাকা যায় না কিন্তু প্রবল ধারণার উপর থাকা যায় কারণের যে এভিডেন্স এবং প্রমাণ দরকার সেটা নাই তবে প্রবল ধর্মী এমন কিছু আলামত আছে এমন কিছু নিদর্শন আছে যার দ্বারা আমি সন্দেহ থেকে আরো একটু ভালো অবস্থানে আছি বন্ধের মধ্যে আছি এই উভয় ক্ষেত্রে যদি ফের কোনো কারণে সন্দেহ বা শোভা অথবা সংশয় তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই সংশয়কে দূরে সরিয়ে ফেলতে হবে ইয়াকিন অথবা ওয়ামটা ঠিক থাকবে আর ওয়াহামকে তো কখনোই আসলে বিবেচনায় আনা যাবে না দর্শক আমরা এই যে কায়দাটা বললাম আল ইয়াকিন বিশাক এর পক্ষে আল কোরআন এবং আস্তনার অনেক দলিল আছে দর্শক সেই দলিলগুলো আমরা বর্ণনা করব আপনাদের কাছে সময় হল বিরতির যাচ্ছি বিরতিতে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك, لبيك لا شريك لك لبيك إن الحمد لله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 জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লাহ সাল আলিউলামের সুন্নাতে অভ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সকাল বাংলাদেশে বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्य ता देख सत्य उन्मोचन प्रति शुक्रवार थे बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सात সন্দেহ দ্বারা প্রত্যয় দূরীভূত হবে না বা উঠে যাবে না রহিত হবে না সে কায়দার উপরে এবং এই নীতির পক্ষে কোরআন হাদিসের কি দলিল সেটি হচ্ছে আমাদের এখনকার বিষয় ছয়ালা নেই যে বিষয়ে কোনো জ্ঞান নেই কোন নলেজ নেই কোনো প্রত্যয় নেই তার পেছনে তোমরা হাঁটবে না চলবে না থাকবে না কারণ মানুষের যে শ্রুতি কান মানুষের যে দৃষ্টি ওয়ালবাস ওলফু আদা এবং মানুষের যে অন্তর এসব কিছুকে জিজ্ঞাসা করা হবে তাহলে আসলে মানুষ তো জ্ঞান অর্জন করে দেখে জ্ঞান অর্জন করে শুনে জ্ঞান অর্জন করে অন্তরে ধারণ করার মধ্য দিয়ে ফলে এই তিন জায়গার কোথাও জ্ঞান নেই অথচ তার পিছনে মানুষ ছুটলো সে মরিচিকাসম জিনিসকে সে জ্ঞান মনে করলো এটা সেরিয়াতে জাহেজ নেই সেই নিষেধাজ্ঞায় এসেছে সূরা বনী ইসরাঈলের এই আয়াতের মধ্যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইননা السمع والبصر والفؤاد كل اولাইকা كان عنه مسؤولা সূরা ইউনূস এর 36 নম্বর আয়াতে সেখানেও বলা হয়েছে ওয়া মা ইত্তাবি ওয়া اكثرهم ইল্লা ظن ان الظن لا يغني عن الحق شيئا তাদের অধিকাংশই তো শুধু হকের কোনো উপকার দেয় না অর্থ হকের কোনো কাজ আসে না এখানে রান শব্দটা কিন্তু শখ বা সাধারণ সংশয় সাধারণ ধারণা দলিল ছাড়া ধারণার অর্থে ব্যবহৃত হয়েছে আমরা একটু আগে রান বা ধারণা আলোচনা এখানে কিন্তু সেটা বোঝানোর উদ্দেশ্য নয় এখানে ধারণাই শুধু ধারণা শাক অথবা ওহাম এই জিনিসটা এখানে বোঝানো উদ্দেশ্য অর্থাৎ তারা ধারণার বশবর্তী হয়েই শুধু কাজ করে কথা বলে নিজেদের জীবন পথে চলে অথচ ধারণা মানুষকে হকি উপনীত করে না এবং হকের কোনো কাজে আসে না এ দুটো আয়তার মধ্যে আমরা দেখলাম যে আসলে ইয়াকিন এর মোকাবেলা করার জন্য ধারণা কিংবা শাঁখ কিংবা নিচের তারাম বা কল্পনা এগুলো কখনোই শক্তিশালী নয় ইয়াকিনের বা প্রত্যয়ের মোকাবেলা করার জন্য এগুলো যোগ্য নয় এ বিষয়গুলো সংশয় দিয়ে ইয়াকিনকে প্রতিহত করা চায় না এই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার হলাম এ প্রসঙ্গে অনেকগুলো ফিল করে এবং তার জন্য কষ্টকর হয়ে যায় তিনি বলছেন সে যেন মসজিদ থেকে বের না হয় অর্থাৎ সে যদি মসজিদে থাকে মসজিদ থেকে বের হবে না নামাজের মধ্যে থাকে নামাজ থেকে বের হবে না যতক্ষণ না সে কোনো গন্ধ পায় এটা যে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে শিকায়ত করা হলো। যে একজন ব্যক্তি তার মনে হচ্ছে যে তার পেটের মধ্যে কিছু হয়েছে গ্যাস ফর্ম হয়েছে বা এমন কিছু আখারা জামিন হুঁসাই যে তার থেকে কোনো কিছু বের হয়ে গিয়েছে কিনা তখন প্রশ্ন করা হলো মানে সে যখন সালাদের মধ্যে এস্ট স্পেসিফিকলি সালাতের মধ্যে বলা হয়েছে তখন কি সে সালাদকে কেটে দেবে সালাত ছেড়ে যে চলে যাবে রাসুলসল্লাহ সাল্লাম বললেন যে না সে চলে যাবে না যতক্ষণ না সে শব্দ শুনে অথবা গন্ধ পায় আরেকটা হাদিস আমরা বুখারি এবং মুসলিমের মধ্যে পাই যেখানে রসুলাম বলেছেন তিনি বলছেন যে যখন তোমাদের কেউ তার সালাতের মধ্যে সন্দেহ পোষণ করবে যে সে কি তিন রেখাতের উপর বেনা করবেিনের উপর নির্ভর করবে এখানে তিন রাকাত আর চার রাকাত পড়েছে কিনা সন্দেহ এখন সন্দেহকে তিন রাকাত নাকি চার রাকাত অবশ্যই চার রাখাতের ক্ষেত্রে সন্দেহ কারণ তিন রাকাত পড়েছে এটা নিশ্চিত যখন সে সন্দেহ করবে দুই রেখাতের বলছেন এখন সন্দেহটাকে তাড়াবে তার মানে সে ধরে নিবে যে সে তিন রাকাত পড়েছে এবং বলেছেন ওয়ালিবী আস্তাই খান সে যে ইয়াকিনের উপর রয়েছে তিন রাকাত তার উপরই বেনা করবে যে আজিফ যে সে তিন শেষ করেছে এবং যেহেতু কিছু দলিলের বাইরেও দলিল আছে প্রিয় দর্শক আমার মনে হয় এক বিধানগুলো জানার জন্য বুঝার জন্য যে শরিয়াত আমাদের কাছে কায়দাটা দিয়েছে আলিয়া কিনুল বিশেক যে সন্দেহ দ্বারা ইয়াকিন কখনো নষ্ট হবে না ইয়াকিন জাইল হবে না রহিত হবে না ইয়াকিনের জায়গা থাকবে বরং যেটা রহিত হবে সেটা হচ্ছে সন্দেহ সন্দেহের দরজাটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে সংশয়ের দরজাটা আমাদেরকে ক্লোজ করে দিতে হবে এটা সকল ব্যবহারিক ক্ষেত্রে কিন্তু আজকাল আমরা যখন লক্ষ্য করি যে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আল কোরআনের প্রতি বিশ্বাস দিনের প্রতি বিশ্বাস অনেক বিশ্বাস আমাদের অনেক তরুণ আর তরুণীদের নড়বড়ে হয়ে যাচ্ছে কিসের উপর বেশ করে হয়তো তারা কোনো একটা আর্টিকেল পড়েছে অথবা কোনো একটা নাটক দেখেছে অথবা কোনো একটা বক্তৃতা কারো শুনেছে সামান্য কিছু কথা শুনে এসে তারা তাদের ইমানের জায়গাটাকে দুর্বল করে দিচ্ছে অনেকে বাতিল করে দিচ্ছে কিংবা নাস্তিকতাপূর্ণ কোনো হয়তো আর্টিকেল কোনো গল্প উপন্যাস অথবা গবেষণা গ্রন্থ তারা পড়েছে ফলে তার দ্বারা তারা প্রভাবিত হয়ে তাদের যে সঠিক ধর্ম ফিতরাতের ধর্ম আল্লাহ রসুলের যে দিন সে দিনকে তারা কিন্তু অবিশ্বাস করা শুরু করেছে আজকাল এটা আমরা প্রায়শ দেখি এর কারণটা কি এর কারণটা হচ্ছে প্রথমত মূলনীতিগুলো আমাদের জানা নেই দ্বিতীয়ত আমাদের অভিভাবকবৃন্দ যারা আছেন বাবা মা যারা আছেন তারা তাদের সন্তানদেরকে ইয়াকিদের তার বিয়াদ দিচ্ছেন না এবং বাইরের সংশয় যেন ইয়াকিনকে আক্রান্ত করতে না পারে নষ্ট করতে না পারে সেই তার দর্শক আজকে আমাদের এই পরবর্তী অবস্থা হতে যাচ্ছে আমি আশা করি যে আমরা এ বিষয়গুলোতে সতর্ক হব। আমরা এইবারে আলোচনা করব এই যে কায়দাহ আলীকুল ও বিশ্ব সন্দেহ সংশয় দ্বারা ইয়াকিন বা প্রত্যয় দূরীভূত হবে না এই যে একটা মূল নীতি এর পক্ষের যে উদাহরণগুলো বা এর যে এক্সাম্পলগুলো ফেকের বিভিন্ন উদাহরণ থেকে এসেছে আমরা সেটা আপনাদের সামনে পেশ করব যাতে করে এই নীতিটাকে আপনারা বিভিন্ন সিচুয়েশানে ইমপ্লিমেন্ট করতে পারেন এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি সে এই প্রত্যয় পোষণ করে যে সে অজু করেছে তার জানা আছে সে টয়লেট করেছে তারপরে অজু করেছে এতটুকু তার দৃঢ় প্রত্যয় কিন্তু এরপরে তার সন্দেহ হচ্ছে যে এখন সে দুই তিন ঘন্টা হয়ে গিয়েছে সে এখন আবার সালা পড়বে কিনা যোহর এখন আসর এই অজু দিয়ে সে পড়বে কিনা কারণ তার সন্দেহ হচ্ছে ইয়াকিন তার অজু আছে আর আরেকটা হচ্ছে সন্দেহ বা শোভা সংশয় তার অজু নাই তাহলে এক্ষেত্রে সমাধানটা কি এক্ষেত্রে সমাধান হচ্ছে কায়দা আলীকাজু বিশ্বাক যে সন্দেহ দ্বারা ইয়াকিন দূরীভূত হবে না অর্থাৎ তার অজুটা যেহেতু আছে এবং সেটা সেক্ষেত্রে তার যে সন্দেহ হাদি যেটা সহিম মুসলামের মধ্যে আছে সেখান থেকে তো উদাহরণটা আমরা অনেকটা অনায়াসে পেয়ে যাই এর বিপরীত যদি হয় একজন ব্যক্তি সে টয়লেটে গিয়েছে কিন্তু অজু করেনি এটা তার মনে আছে এখন দুই তিন ঘন্টা হয়ে যাওয়ার পরে তার হঠাৎ করেছি অজু না করা যেহেতু তার শেষ কাজটা যেটা তার ইয়াকিনের সাথে মনে আছে টয়লেট করা আর অজু করার ব্যাপারটা তার কাছে অস্পষ্ট মনে নাই মনে হচ্ছে যে হয়তো উজু করেছে তাহলে এক্ষেত্রে তার বিধান হচ্ছে সে তো উপর নাই অজুর উপন্যায় সে যদি আসর সালাত এখন পড়তে যায় অথবা অন্য যে কোনো সালাতে সে পড়তে যায় তাহলে তাকে অবশ্যই অজু করতে হবে যদিও প্রকৃতপক্ষে এমন হতে পারে যে সে হয়তো অজু করেছে কিন্তু যেহেতু অজু করার বিষয়টা তার সন্দেহপূর্ণ অজু না করার বিষয়টা তার ইয়াকিন তাহলে ইয়াকিনটা এখানে জয়ী হবে আর সন্দেহ শোভাটাকে এখানে রহিত করতে হবে বাদ দিতে হবে তাহলে আমরা দুটো বিপরীত মশালা পেলাম তৃতীয় উদাহরণ আমরা দেব যে যদি কোনো ব্যক্তি হজের মধ্যে তফ করছে অফ করতে গিয়ে তার হঠাৎ মনে হলো আমি কি ষাটটা করলাম না ছয়টা করলাম তখন তার তার ইয়াকিন কমটা হচ্ছে এখানে সেটা এবং সে আরেকটা সত্যিকার দিয়েছে কিন্তু সেটা তো সে আর জানে না এই জন্য সে তার ইয়াকিনের উপর থাকবে এবং সন্দেহ যেটা সারটা হয়তো বা করেছে সেটাকে সে বাতিল করে দেবে চতুর্থ আরেকটা উদাহরণ আমরা দিতে পারি রোজার ক্ষেত্রে এখানে দিমুখী উদাহরণ দেয়া যায় একটা হচ্ছে একজন ব্যক্তি রোজা রাখলো ইফতারের টাইমও হয়ে গেল এখন সূর্য অস্ত গিয়েছে কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ তাহলে সে সূর্য অস্ত গিয়েছে এটা তো ইয়াকিন করতে হবে তাকে কিন্তু সে সন্দেহ করছে এই মুহূর্তে গিয়েছে আসলে সে এই ইয়াকিনের উপর নাই সুতরাং সূর্য অস্ত যায়নি এটা তাকে ধরে নিতে হবে ততক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ তার ইয়াকিন আসে ঠিক একইভাবে যদি কেউ সেহেরি খায় খাওয়ার সময় হঠাৎ তার সন্দেহ হয় যে আসলে ফজর রক্ত হয়ে গিয়েছে কিনা সে এখানে কন্টিনিউ করবে আগের সময় হচ্ছে দিনটা তার কন্টিনিউ করবে এই জন্য সূর্যাস্ত যায়নি আর এখানে তার রাতটা কন্টিনিউ করছে এই জন্য ইয়াকিন হচ্ছে যে রাতটা কন্টিনিউ আছে ফজর রক্ত হয়েছে কিনা এটা নিয়ে তার সন্দেহ সেই সন্দেহটাকে সে দূর করে দেবে এবং সে খেতে থাকবে যতক্ষণ না ইয়াকিন হয়েছে ফজর রক্ত হয়ে গিয়েছে দর্শক মোটামুটিভাবে আমরা এই কায়দার আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা এখানে আলোচনা করলাম এই এখানেই শেষ করছি এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি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 क्यों इल आचरण बोझारे चरित्र गठने इति बृहस्पतिवार रे आठ ट सकाल इधिकारे रक्षा सततार समर्थन खंडन मोहम्मद বৈশিষ্ট পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন তাহলে দেখুন পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য আজ সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে পিস বাংলায়